প্রিয় দর্শক শ্রোতা ভাইবরা আগেকার মতো আবারও আপনাদের সামনে খুঁজতে চাইছি আরেকটি ফিখি মশলা নিয়ে এ যে মশালার আলোচনা চলবে সেটা হচ্ছে ইমামতের উপযুক্ত কে কে ইমামতির উপযুক্ত সেটা নিয়ে আলোচনা করতে গিয়ে প্রথম বলবো আমরা রসুল আকরমস ইসলামের একটা গাইডলাইন আছে এই ব্যাপারে যে ইমামতির উপযুক্তকে সেই হাদিসটা প্রথমে বর্ণনা করছি তারপর সামনে অগ্রসর হবো হ্যাঁ মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর ছয়শত তিয়াত্তর এখানে রসুল আকরমস ইসলামের একটা গাইডলাইন দিয়েছেন তিনি বলেছেন খিতাবিল্লা ফে ইংয়ান উফিল السنة আহম ফে ইংয়ানুফী শুটি সবফ আহম হিজুরা ফে ইন খেয়ান উফিল সবফ আকদম হম সে রাখলেন सम्प्रदायर मध्योष्ठ मध्युक्त कुरानी से कुरान पढ़ते सुन्या सम्पर् हादी सम्पर्क बेसि ज्ञान राखी अग्रसर जो सबा एक ही शून्यार मध्य ज्ञान आरान सूंदर पढ़ते एक ही रकम देखते हिजरत के आगे कर काफे एलिका थे मुसलमान दलकायता उग्राधिकार दे जदिता समान है तर मध्य इसलम ग्रहण आगे ताके कर दे এই হাদিসের মধ্যে আপনার জায়গা কোনটা আস্তে আস্তে আসবে এই ব্যাপারে আমরা একটু বিস্তারিত যাচ্ছি হম হাদিসের ব্যাখ্যা থেকে তাইলে প্রথম যে কেরাত সম্পর্কে ভালো জানে সে তাকে অগ্রাধিকার দেওয়া হবে যে ভালোভাবে কোরআন করতে জানে তবে যদি নাকি দুইজনই হম এমন হয় যে কেরাত পড়তে জানে কিন্তু এই কেরাতের সাথে শুধু কেরাত উদ্দেশ্য না যুগে কিন্তু আকরা যারা যারা কোরআন পড়তে পারতেন জানতেন এরা কিন্তু কোরআনের ব্যাখ্যা এরা ধর্ম সম্পর্কে জ্ঞানী ছিলেন সুতরাং এইখানে বলতে হবে আকরা এর জন্য শর্ত সে নামাজের মাসলা মাসাইল ভালো করে জানতে হবে এর পাশাপাশি আপনার যিনি কেরাত ভালো জানেন তাকে অগ্রাধিকার দিতে হবে যদি এমন হয় যে একজন ব্যক্তি কেরাত বেশি সুন্দর আরেকজনের কেরাত একেবারেই সুন্দর কিন্তু মাসলাম সম্পর্কে কম ধারণা আছে এই মানের কেরাত তার থাকতে হবে সুতরাং ওঠেও দেখার বিষয় এই কারণে ওঠেকে অগ্রাহ্য করলে চলবে না যে কোরআন ঠিকমতো মতো করতে পারে কিন্তু আবার নামাজের মাসলাম জানা না তাইলে সে অগ্রাধিকার পাওয়ার উপযুক্ত নয় তাইলে তাহলে প্রথমত দেখতে হবে রসুলের যুগের কোয়ালিটি মতো যে নামাজের পাবে দ্বিতীয় পর্যায়ে সমিতীয় পর্যায়ে যে আগে হিজরত করছে কাফের এলাকা থেকে মুসলিম এলাকায় তাকে অগ্রাধিকার দিবে যদি সমান হয় তাহলে ইসলাম যে আগে গ্রহণ করেছে তাকে অগ্রাধিকার দেওয়া হবে আর যেটা আমরা বলছিলাম হাদিসের আরেকটি শব্দ থেকে বুঝা যায় যে জায়গা ছিন না সেখান থেকে আরেকটা তোমাদের ইমামতি করে হ্যাঁ এই সবগুলোর মধ্যে যদি আবার এই পাঁচটা কোয়ালিটির মধ্যে যদি সমান্তরাল হয়ে থাকে তাইলে লটারি দিয়ে ইমাম ঠিক করতে হবে হ্যাঁ তবে আরেকটি কথা মনে রাখা দরকার যে ঘরের যিনি মালিক কোন জামাতে নামাজ পানি হম যেমন রসুল আখান আরেকটা হাদিসে বলা হয়েছে মুসলিম শরীফের ছয়শ নম্বর হাদিসের মধ্যে রসুল বলেন লাই উমান সুলতান যে একজন ব্যক্তি আরেকজনের ইমামতি করবে না তার ফ্যামিলির মধ্যে যে আরেকজন আসি আরেকজনের ফ্যামিলিতে তার বাড়িতে এসে তার ইমামতি করতে যাবে না ওরা ফে সুলতানি এবং কারোর যেখানে আপনার কি আছে আওতাধীন এলাকা তার অধীনস্থ এলাকা সেখানে অন্য জন এসে তার উপরে ইমামতি করতে যাবে না তাইলে যিনি একেবারে যারুত্রাধিকার পাবেন অন্য কেউ যদি সুন্দর করতে পারে সে অগ্রাধিকার পাবে না এই হাদিসের কারণে সুতরাং এই দুটি ব্যাপার ও খেয়াল রাখার বিষয় যে কারোর ঘরে তার অধীনস্থ এলাকায় এসে অন্য জনে আপনার নিজে শোনা আমাদেরকে সঠিক জানে আমল করার তফিক দান করুন ওয়াসাল বিনা